সালামাহ ইবন আকুয়া রাজুতে বর্ণিত তিনি বলেন খাইবার বিজয়ের দিন সন্ধ্যায় মুসলিমগণ আগুন জ্বালালেন নবী সাল্লু আলসালাম জিজ্ঞেস করলেন তোমরা কি জন্য এসব আগুন জ্বালিয়েছ তারা বলল গৃহপালিত গাধার গোস্ত তিনি বলেন হাড়ির সব কিছু ফেলে দাও এবং হাড়িগুলো ভেঙে ফেলো দলের একজন দাঁড়িয়ে বললো হাড়ির সব কিছু ফেলে দেই এবং হাড়িগুলো ধুয়ে নিই নবী সাল্লু আল্লাম বললেন তাও করতে পারো